আবু হুরার হ্রদালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কিসরা ধ্বংস হবে অতপর অন্য কোনও কিসরা হবে না যখন কায়সার ধ্বংস হবে তখন আর কোনও কায়সার হবে না ওই সত্যার কসম যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই ওই দুইয়ের ধন ভাণ্ডার তোমরা আল্লাহর পথে ব্যয় করবে